নবী সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী আইসা রদিয়াত আনহা হতে বর্ণিত তিনি বলেন উব্মু হাবিবাহ রদিয়াতলাহ আনহা সাত বছর পর্যন্ত ইস্তিহাজায় আক্রান্ত ছিলেন তিনি এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন তিনি তাকে গোসলের নির্দেশ দিলেন এবং বললেন এ রক্ত থেকে বের হওয়া রক্ত অতঃপর উব্মু হাবিবাহ রদিয়তাল্লাহ আনহা প্রতি সালাতের জন্য গোসল করতেন